চুর্থ সনে নবী করিম সাল আলী ও সালামের নাতি হজরত হাসান রাজি জন্ম হয় প্রথম নাতি ওনার অনেক আনন্দের বিষয় ছিল এটা শাবান মাসে চতুর্থ হিজরি শনি জন্ম হয় তার অল্প কিছুদিন পরেই এক বছরের কম সময়ের ভিতরে হোসাইন রাজিউল্লা আনুর জন্ম হয়ে যায় হাসান হোসেন দুই ভাই একদম কাছাকাছি এক বছরের কম ওনাদের ভিতরে ব্যবধান ছিল আমার ছেলের যখন জন্ম হলো নাম রাখলাম হার আমাকে জিজ্ঞেস করলো কি নাম রাখছে তোমার ছেলে কারণ ছেলের নাম রাখার অধিকার কার বেশি বাবার অধিকার বেশি অনেক সময় দাদারা শখ করে রাখতে চায় না এখন দাদাদের শখের গুরুত্ব দিবেন না পিতার রাইট গুরুত্ব দিবেন পিতার রাইট আছে খেয়াল করছেন কিনা কোনো কোনো জিনিস আমরা একটু ছোট ছোটখাটো মনে করি হয়তো বাবার মনে হলো আমার ছেলের নাম এইটা রাখি দাদা বললো না ওইটা কম এখন মুরব্ব কথা তো ফেলে দেওয়া যায় না তো মুরব্ব কথা ভালো কিন্তু মুরব্বী একটু সুযোগ দিবেন যে আমার ছেলের বাবার কোনো শখ আছে কিনা তার একটা একটু কনসিডার করি না আমরা হার কিন্তু নামটা নবীকারী ইনশাল পছন্দ হলো না হার শব্দের অর্থ কি যুদ্ধ আলী রাজপুর ছিল তো ওই জন্য যুদ্ধ নাম রাখছেন যুদ্ধ হার এটা আরবের অনেকে রেখেছিল এরকম তার নাম তারা রাখত কিন্তু নবী করিম এটা পছন্দ হল না এইজন্য তিনি আলী রাজ আনুদ যেহেতু নবী করিম সাল্লা সবার ঊর্ধ্বে এখানে শুধু নানা আর বাবার ব্যাপার না উমতের নবী এই ক্ষেত্রে ওনার যেমন অধিকার আরো অনেক বেশি আর আলী রা দিল্লা অনেক খুশি হবেন বালহুয়া হাসান তার না হল হাসান অর্থ সুন্দর তিনি পরবর্তী আহ হোসাইন একই অর্থ সামান্য পার্থক্য হাসান মানে সুন্দর আর হাসান হলো ছোট সুন্দর ছোট সুন্দর এবং নবী করিম সালাম নিজে তার নাতির কানে আজান দিলেন সাল্লাম বলেন যেভাবে নামাজের আদান দেন ওই রকম তরিকায় তিনি তার নাতির কানে আজান দিলেন আল্লাহ না তুমি দেওয়ার দরকার নাই অনেকবার ব্যবস্থা করেছেন নিজে দিয়েছেন হয়তোবা বলাই তুমি তার মাথার চুলগুলোকে শেভ করে দাও মাথা মুন্ডন করে দাও আর চুলের যে ওজন হয় এই ওজন পরিমাণ চাঁদি রূপা বা দান করে দাও গরিব মিসকিনকে তা এটাই শূন্য যে ছেলে মেয়েদের মাথার চুল কাটা সাত দিনের দিন এবং এগুলার যে পরিমাণ ওজন হয় এই ওজনের পরিমাণ যতটুকুন রূপা হয় সেই রূপার যতটুকুন দাম হয় মদিনায় এই চতুর্থ সনে এই স্পেশাল কাণ্ড ঘটলো যেটা সুল্লা সাল্লাহ দুইজন নাথি আল্লাহ তালা দিলেন অতবার তিনি আখিকা করলেন এবং হাসান রাজেও তালা আনহুর ব্যাপারে ছাগল বা ভেড়া দিয়েছেন ছেলেদের হাদিস এসেছে তোমরা মেয়েদের জন্য আকিকা করবা কারণ ইহুদের শুধু ছেলেদের আকিগা করতে মেয়েদেরটা করতো না আর সেটার নাম বলেছেন সপ্তম দিনে আকিকা করতে আর সপ্তম দিনে আকিকা করতে আরভেন কখন থেকে করবে জন্ম পর থেকে মনে করেন যেদিন জন্ম হয়ে গেছে দিনের বেলায় এই দিনটা পুরো পায়নি রাতের বেলায় জন্ম হয়ে গেলে আর ভিতরে তো রাত আগে আসে দুপুরের দিকে জন্ম হয়েছে সকালের দিকে জন্ম হয়েছে সূর্যোদয়ের পরে এই দিনটা সহকারে গণবেন না এটা বাদ দিয়ে বা এই দিন সহজে গণবেন আগের রাত্রে যদি জন্ম হয়ে থাকে রাত্রে রাত্রে জন্ম হয়েছে এইটা পরের দিন পড়বে এটা আজকে দিনে ধরা হবে না এইটা হলো আর কি হিসাব আজকে কিবার গেল রাত কোনটা চলছে ইসলামের দৃষ্টি শুক্রবার রাত চলছে তাহলে আজকে রাত্রে যদি জন্ম হয় তাকে ধরতে হবে কিবারে জন্ম হয়েছে শুক্রবারে জন্ম হয়েছে এইভাবে দিনটা গুনতে হবে আর কি আর দিনে জন্ম হলে তো দিন পেয়ে গেল। তাহলে এই একটা ঘটনা হিজড়ি চতুর্থ সনে আমরা এরপরে আসলো যে এই সময় সাহাবেত রাজিউল্লা তালা আহু একজন সাহাবি তিনি ওহি লেখক ছিলেন দর্জন ওহি লেখকের মধ্যে তিনি অন্যতম প্রধান ছিলেন সাহাবি জায় দেবিন্লাহ আহ দশজন সাহাবি ওহী লেখকের কাজ ওনার সঙ্গে সবসময় একসঙ্গে দশজন থাকতেন না তো এই জন্য রোটা করে কেউ একজন দুইজন তিনজন আর একাধিক লোকে লেখলে সুবিধা কোনো মিস্টেক হলো না ওহির কাজগুলো উনি লিখতেন তো ওনাকে তিনি বললেন নবী করিম সাল্লামকে যে তিনি যেন ইহুদিদের ভাষাটা শিখে নেন কারণ ইহুদীরা ওনাকে কিছু দেখায় তাও মধ্যে কি আছে জিজ্ঞাসা করে বাইর করে কিন্তু এটা দেখা যায় যে যা আছে তা পড়ে না উল্টা পড়ে কোনো সময় লেখালেখি চুক্তি করতে গেলেও কিছু তাদের ভাষায় তারা গন্ডগোল করে বসে তিনি তখন বললেন যে আহ জায়দেদকে তুমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ইহুদেদের ভাষা শিখে হিব্রু ভাষা হবে সম্ভবত তারা যখন লেখালেখি করবে তিনি যেন সেগুলো পড়তে পারেন জায়দিন অসম্ভব জাহীন ছিলেন আল্লাহ খাম সাথে আশারা ইয়মান তিনি পনেরো দিনে তাদের ভাষা শিখে ফেললেন পনেরো দিনে একটা ভাষা তিনি শিখে ফেললেন আলহামদুলিল্লাহ আল্লাহ জায়দ কিন্তু একটু ইয়াং ছিলেন তুলনায় তো উনি যখন খুঁজলেন যে আমার কাছে ইহুদিনের চিঠি লাখে আমি তাদের এগুলা ভালো করে পড়া আমাকে বুঝিয়ে দেওয়া এগুলোর জন্য এক ভাষাবিদ লাগবে যে ভালো ভাষা জানে তো সাহাবিদের মধ্যে কাউকে ভালো পাওয়া গেল না তো তিনি নিয়ে আসলেন বললেন যে এই যে এই জায়দ দেখছেন এই ছেলেটা ইয়াং ছেলে হ্যাঁ দা গোলাম নজার মা হুম আলাই আশার আসুরা তিনি ওহির রাইটার নিযুক্ত হওয়ার আগেই ইতিমধ্যে তিনি বেশ কিছু করানের সুরা নিজ দায়িত্ব ফেলেছেন এই ছেলে খুব সাপেনের অধিকারী ভালো আপনি তাকে কাজে তখন তিনি বললেন তুমি ইহুদির ভাষা শিখে আস তারা আমাকে চিঠি পাতা যেগুলো লেখে বা আমার সাথে ওখানে আমি শিখে ফেললাম তাদের লেখাগুলো ভাষা মায়াল পনেরো দিনের বেশি লাগেনি আমি তাদের ভাষা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ আহ তারপরে এরপর থেকে নবী করিম সাল্লাম আমাকে দিলেন কাছ থেকে আসলে আমাকে দিয়ে পড়াতেন তাদের কাছে পনেরো দিনে এই জন্যই ওনাকে পরবর্তী পর্যায়ে অনেক কাজে লাগানো হয়েছে কোরআন সংকলন করা পুরো কোরআনকে লেখা হয় আগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লামের জীবন কারণ তিনি ইন্তিকাল করেছেন কোরআন নাজিল হওয়া হতে হতেই চলে যেতে হয়েছে এক তো নাজিল হয় উনি কে লেখা শাস করবেন পরে উনার ইন্তিকালের পরে আবু হক রাদা আনুর সিদ্ধান্ত নিলেন কোরআনকে সংকলন করবেন সেই দায়িত্ব দেওয়ার জন্য তিনি জায়দিন ইসরাবেত রাজ আনুকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি খুব সাকসেসফুলি কাজটাকে সম্পন্ন করেছেন আর এই যে অন্য একটি ভাষা শিখা কত দরকার কত কাজে লাগে এই জন্য করতে বলেছে না তাদের ভাষা শিখার কাজ করা এটা একটা ভালো জিনিস এই দেশে আমরা অনেকদিন থেকে আসি অনেকেই ভাষা শিকার জন্য কোন উদ্যোগ নেয়নি চেষ্টা করা দরকার যারা মুরব্বী একদম বেশি বুড়ো হয়ে গেছেন তাদের কথা বাদ দিলাম ইয়াং যারা আছেন মিডেল এজ যারা আছেন ভাষা শেখার কাজটা দাঁড়িয়ে রাখা দরকার এরপরে আরেকটি কাজ হয় এই হিজড়ি চতুর্থ সনেই সেটা হিজড়ি চতুর্থ সনের রবিল আউগান মাসে আরেকটি বড় কাজ হয় সেটা হল মদ পান নিষিদ্ধ করার মদ্য পানির ব্যাপারে আপনার জানেন মদ খাওয়ার কাজটা ইসলামের আগে মদ হারাম হয়নি জীবনেও খান নাই নব পাওয়ার আগেও খাননি কিছুদিন সাহাবিরা খাননি অমর রা আনু ঘৃণা করতেন তিনি খালি বলতেন আল্লাহ কোন সময় তুমি একটা হুকুম দিবা আজ মদ খাওয়া হারাম হয়ে গেছে মনে মনে চাইতেন প্রথমে আয়াত না হলো মানুষকে কম আনার জন্য সৃষ্টিকর্তা তিনি আমাদের সাইকোলজি বুঝবেন না কে বুঝবে তিনি দেখলেন যে হঠাৎ করে দিলে তো সবাই মানে মানতে পারবে না বড় একটা অন্যায় হয়ে যাবে তো আস্তে আস্তে প্র্যাকটিস করছেন প্রথমে মদের কথাবার্তা আলোচনা হলো যখন সুরাল বা অনেকে জুয়া খেলা আর মদ খাওয়া এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে এগুলো আর খুব বেশি করতো যেমন জুয়া তেমন মদ ইসলামের পরে কিসি কিসি চালু আছে আপনাকে জিজ্ঞেস করে এই দুটো ব্যাপারে মদ এবং জুয়া খেলা আপনি বলেন এই দুটোর মধ্যে অনেক বেশি গুণা আছে অনেক বেশি অন্যায় জিনিস আছে কেউ চাকরি করে তাই না কিছু ইনকাম হয় এইরকম কিছু ফায়দা আছে তবে ইসমুহমা একবার এই দুটোর যে পরিমাণ গুণা আর অন্যায় জিনিস মধ্যে আছে এই ক্ষতি যে পরিমাণ ব্যবসা কারণে অর্থনীতি কিছু লাভ হতে পারে লাভের তুলনায় ক্ষতির পরিমাণ গুনার পরিমাণ অনেক বেশি এই কথা বলে আল্লাহ তালা মুসলমানদেরকে একটু মেসেজ দিলেন যে কামটা ভালো না মদ খাওয়ার কাজটা বেশি সুবিধা না তো সবাই এখন একটু ধারণা হলো যে আল্লাহ তালা কাজটা বেশি ভালো পান না পছন্দ করেন না একটুখানি আপত্তি আপত্তি ভাব আসছে কমপ্লিট হারাম হয় না এখন এতেও কিছু একটু চিন্তা করতে শুরু করে দিলেন ওনারা আল্লাহ যদি বেশি পছন্দ না করেন তাহলে দেব কি না না করাই ভালো এই প্রথম কাজ। রকম একটা আনহু বলে যে আল্লাহ মদের ব্যাপারে এমন কিছু দেন আল্লাহ যেতে সবকিছু আমাদের অন্তরটা সাফই হয়ে যায় একদম ক্লিয়ার হয়ে যায় তারপরে আল্লাহ আল্লাহতালা আবার নাজিল করলেন কি হলো একটা ঘটনা ঘটলো মদ তদ খেয়ে কিছু সাহাবী নামাজ পড়তে পড়ছেন মাগরীব নামাজ পড়তে আসছেন কোন এক লোকাল এলাকার মধ্যে সেখানে আব্দুর রহমান হলেন হোস্ট কয়েকজন সাহাবিকে দাওয়া দিয়েছিলেন কোন এক জায়গায় একটা পার্টির মধ্যে উনি খাবার দাওয়া তৈরি করে ভালো মদের ব্যবস্থা করেছেন মদ তদ খেয়ে এখন মাগরীব পড়তে দাঁড়িয়েছেন এক সাহাবি দাঁড়াইতে গিয়ে আয়াতের মধ্যে করে বসছেন উল্টা পাল্টা কলিয়া ইউ হালকা ফেরুনের মধ্যে বলছে হ্যাঁ আবুদু মা তা আবুদুন হয়ে গেল একদম উল্টা এভাবে করে সুরাটাকে আখের উল্টা পাল্টা করে পড়লেন তো এরপরে এই কথা আলোচনা হয়ে গেল যে বিনোদা তুমি উল্টা পড়েছো কি আপনি উল্টা পড়লাম এই কথা ছড়িয়ে গেল আল্লাহ তালা তো নিজে দেখছেন এখন আরেকটা উচিলে আল্লাহ দেন এখন আল্লাহ করলেন আরেক আয়াতাল্লিশ হে ইমানদার গণ না আমাদের কাছেও যেও না যখন তোমরা নিশাগ্রস্ত থাকো নেশার সেন্স থাক এসেছে যেটা বললে বুঝো ঐরকম অবস্থায় না আসা পর্যন্ত নামাজ পড়তে যেও না তাহলে এখন মদ খাওয়া ছাড়তে হবে নামাজের কমপক্ষে আধা ঘন্টা আগে আমাদের দেশের হোমিওপ্যাথি লোকেরা বলে যে ঔষধ খাওয়ার আধা ঘন্টা আগে ধূমপান করিবেন না ওই রকম হলো আর কি আমাদের আধা ঘন্টা আগে মত পান করিবেন না এইরকম মেসেজ পাওয়া গেল বা যত থাকলে থাকলে কাজ করে তার কেউ কেউ কোনো কোন লোক যদি কোরআনের পুরো আয়াত না পড়ে অংশ নিয়ে যায় তো কোনো দিন বলে আল্লাহ তালা বলছেন ইয়া ইহা দিন আমাদের কাছেও যেও না এ কথা বলে ফুল স্টপ করে ফেলে তাহলে কি হলো কতক্ষণ বাকি আছে দৈনিক বার অনেক সময় যায় তাহলে মদ না খাওয়ার ব্যবস্থা অনেক লম্বা সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে আর একটু ইম্প্রুভ করলো এতে করে নামাজি সাহাবিরতা সবাই নামাজে ছিলেন অনেক অভ্যস্ত হয়ে গেলেন মদের পরিমান নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে এই মদের মধ্যে আর মদ খাওয়ার মধ্যে আর জুয়া খেলার মধ্যে এই দুটো নিয়ে যারা আসে মদ তদ খায় তারপরে কতটা মারামারি করে মাথা রাতা ঠিক থাকে না উল্টা পাল্টা পাকা বই করতে এরপরে জুয়া খেলে যখন টাকা টুকা সব হারায় তখন তোমার মাথা খারাপ হয়ে যায় ক্রাইম করে বসে এইগুলো করায় শত শানের উচিলা এই সমস্যা কাজ অয়িক্লাহ আর এই পচা জিনিসগুলো মদ এবং জুয়া তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে ফাহাল এখন কি তোমরা ছেড়ে খাওয়া এই খাওয়ার কাজ এরপরেই হারাম হয়ে গেল ফাহাল আন্ত তোমরা কি থামবে মানে এখানে একদম থেমে যাওয়া কমপ্লিট হারাম হয়ে যাওয়ার আয়াত নাজিল হয়ে গেল এরপরে এমন হয়েছিল যে সাহাবিদের যাদের মদের খাচ্ছিল কিছু এক গ্রুপ বসে এক জায়গায় তারা খবর পায়নি অন্য সাহাবি যখন দেখলো তারা এখনো মদ খাচ্ছে বলে দিল মদ খাওয়া হারাম হয়ে গেছে মুখের মধ্যে নিয়েছে এটা গলাধকর না করে ফেলে দিয়েছে মদের বোতলকে উপর করে খালি করে ফেলেছে তাদের বিক্রির জন্য ছিল তারা বিক্রিটাও বন্ধ করে দিয়ে সব ফেলে দিয়েছে কারণ যে জিনিস খাওয়া হারাম সেটা কি বিক্রি করা হালাল না আকুলা হারুমা আকলুহু হারু মা বাই যে জিনিসের খাওয়া হারাম সেটার বিক্রিও হারাম এরপরে পরে আর কোন দ্বিধা গস্ত হননি কেউ সঙ্গ সঙ্গেই সঙ্গে সঙ্গে তাহলে হিজড়ি চতুর্থ সনের এটা ছিল একটি বড় ঘটনা এরপরে আমরা হিজড়ি পঞ্চম সনে এসেছিলাম লাস্ট টাইমে যেটা মিস হয়ে গেছিল সেটা অ্যাড করলাম আমরা আবার হিজড়ি পঞ্চম সনে চলে যাই গজবত বনিল মুস্তালেক যে যুদ্ধ হয় সেই যুদ্ধের শেষ দিকে আমরা এসেছিলাম ওই যুদ্ধ শেষে সেই যুদ্ধে তারা পরাজিত হলো আপনারা জানেন এবং মদিনাদিকে চলে আসতেছেন বিজয়ের বেশে এবং সেখানে ওনাদের কবিলার সর্দারের মে জুয়ারিয়া রাজিউল আহম নিকা করার কারণে ওখানকার প্রায় সবগুলো লোকের দলে দলে ইসলাম কবুল করে ফেললো তাই না আমরা লাস্ট টাইম এটা শুনেছিলাম তারপরে ওনারা দিকে আসছেন তিনি দিকে আসার পথে যখন বোকা এলাকা এসেছিলেন মদিনা শহরের একটু দূরে ওই সময় প্রচন্ড ভূমিকম্প বা ভূমিকম্প শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় এত জোরে একটা ঘূর্ণিঝড় কুইক এসে গেল মানে সাহাবিদের উটের পিঠে মাথার মধ্যে গায়ের মধ্যে যা ছিল সব ফালাইল ব্যাগ ট্যাগ যা আছে সব পড়ে গেল নিচে সবাই দেখলো যে কি অবস্থা কি কে আমার শুরু হয়ে গেছে তখন কিছু দেখলা এটা মদিনায় এক বড় মোনাফিকের মৃত্যু হয়েছে তার মৃত্যু উপলক্ষে এই কাণ্ড ঘটে গেছে এবং ঠিকই মোদিনায় এসে ওনারা দেখলেন বড় মুনাফিক ছিল তার নাম ছিল রেফা এবং এরপরে মোদিনায় আসার পথে আপনারা জানেন যে এই যুদ্ধে থেকে যাওয়ার সময় আসার সময় আহ আবদুল্লাহ উবাই যে কাজ করেছিল তাই না গন্ডগোল তার আল্লাহ তারা ফাঁস করে দিলেন সে যে বলেছিল আমরা মদিনায় গেলে যারা সম্মানিত আসি এই সমস্ত অসম্মানিত লোকগুলোকে যারা আমাদের এখানে রিফিউজি হয়ে মদিনায় আমাদের শহরটাকে পলিউটেড করে ফেলেছে এদেরকে আমরা বহিষ্কার করে যে তাকে অনেক নাজহাল করা হলো কিন্তু শাসক আল্লাহ অহিন আদুল করে দিয়েছিলেন যে এরা এরকম বলেছিল তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর কথা আমি এগুলো কিচ্ছু বলিনি কিন্তু প্রমাণ যখন হয়ে গেছে নবী করিম সাল্লাম খুবই কষ্ট পেয়েছেন যে তারা এই ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচা যায় তো এবং এটা ধরা পড়ে গিয়েছিল তখন তিনি খুবই নেগেটিভ মনে খুব কষ্ট এরা মদিনায় বসে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মদিনাবাসীর পক্ষ থেকে আমি কিভাবে বহির শত্রু মোকাবিলা করব তিনি খুব চিন্তাযুক্ত হয়ে গেলেন এবং তাদের নবী করিম সাল্লা কটাক্ষ করে যেভাবে কথা বলেছে। এবং সে যে ইসলাম কত বড় দুশনই করছে তিনি এটা নিয়ে খুব চিন্তার মধ্যে থাকলেন এবং সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে সে তার দল নিয়ে মোনাফিকির কাজের জন্য এসেছে মুসলিম হয়নি এখন আখান দিয়ে আবদুল্লাবিনুবাই ইবনে সালুল আহ নবিকার ইমসাল আসলেন বললেন ইয়ার্লা আবদুল্লাহ ইবিন উবাই ইবনে সালুল ব্যাপারে আপনি যেভাবে নেগেটিভ আমার মনে হয় যে আপনি এত কষ্ট পেয়েছেন কেউ তাকে হত্যা করে ফেললে আপনি খুশি হবেন মনে হয় যেন তা আপনি যদি চান তাকে হত্যা করতে হয় তাহলে আমাকে দায়িত্ব দিন ছেলে আব্দুল্লাহ কিন্তু অনেক ভালো দিনদার সাহাবিদের মধ্যে অনেক সেরা তার বাবা আবদুল্লাহ দুইজনের বাবার নামও আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ তো বাবাটা হলো মুনাফেক আর ছেলে হলো খুব ভালো মুসলিম তা আপনি যদি মনে করেন এই মুনাফেককে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে আমার হাতে সেটাকে কার্যকরী করে দেন আপনি হুকুম করলে আমি তার মৃত্যুদণ্ড আবহমিনী কিন্তু যদি আপনি অন্য কাউকে হুকুম করেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করতে আর করে বসে তাহলে খাজরাজ কবিরা লোকেরা জানে যে আমি আমার পিতার প্রতি কতটুকু লয়াল পিতার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর যদিও সে মুনাফে কিন্তু এমন যদি হয় আপনি কোনো অন্য কোনো সাহাবিকে বলেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করতে আসে করে ফেলে আর আমার ভিতরে কোনো সময় জাহিলি চেতনা আসে এই লোকটা আমার বাবাকে কতল করেছিল তার প্রতি ঘৃণা আসে একসময় আমি আক্রোশ বশত তার তাকে আমি কষ্ট সহ্য না করতে পারে কিছু অ্যাকশন নিয়ে ফেলি এইরকম একটা রিস্কের মধ্যে আমি থাকতে চাই না তাহলে আমার দিন ইমান সব যাবে বরঞ্চ তার যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে থাকে স্বতন্ত্রের কারণে আপনি আমাকে হুকুম করেন আমি তাকে মৃত্যুদণ্ড কার্যকরী করব অন্য কাকে বললে আমি যদি তাকে আবার কতল করে ফেলি তাহলে একদিন মোমেন্টকে আমি কতল করে ফেলব। আর সেটা যদি আমাকে যাহা নামে জ্বলতে হবে আমাকে ফেলে দিয়ে না নবিক ইমসালসালাম ওনার কথা শুনে বললেন তার ফু মাছদণ্ড ঘোষণা দেব উল্টা পাল্টা না চলে কোন রকমে সে আমাদের সঙ্গে থাকুক অন্য মোনাফা ব্যাপারে তিনি বলেছেন যে আমি যদি এখন মুনাফেক কাউকে মৃত্যুদণ্ড কার্যকরী করাই তাহলে তারা খবর ছড়িয়ে দেবে আরবের মধ্যে যে মোহাম্মদ নিজের লোকদেরকে বিশ্বাস করে না সময় পেলে তাদেরকে অপপ্রচার না আমি তার সঙ্গে সবার করে ভালো ব্যবহার করেই যাব তুমি এটা ছেড়ে দাও এই একটা ঘটনা ঘটলো তারপরে আসলো আরেকটি ঘটনা এই যুদ্ধের থেকে ফেরত আসার পথে আরেকটি ঘটনা ঘটে আয় সারা জেলা আনহার প্রতি তহমদ দিয়ে একটা ঘটনা লুটে যায় এই ঘটনাটা করান এবং হাজি এফকের ঘটনা হিসাবে পরিচিত এফকে মানে কি তহমত দেওয়া যে কাজ করেনি তার ভিতরে মিথ্যা দোষারোপ করা তিনি নিজের লম্বা হাজিজ বয়ান করেছেন পরবর্তী পর্যায়ে সাহাবিদের কাছে পরবর্তী জেনারেশনের কাছে তিনি এই ঘটনা শুরু করলেন যে তিনি যখন অভিযানে যার নাম আসত তাকে নিয়ে যেতেন ওই বনী মোস্তালিকের যুদ্ধে যখন এরকম তিনি লটারি করলেন আমার নাম চলে আসত তাহলে আমি ওনার সঙ্গে করে দিলাম আর এই ঘটনা কিছু আগেই পর্দার আয়াত নাজিল হয়েছিল আমরা পর্দার আয়াতের কাহিনী শুনেছি তাই না পর্দার জন্য হাওদাজ ব্যবহার করা হয়েছে হাউদাব হলো নৌকার উপরে সই বলতাম আমরা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে তাই না আপনারা কি বলেন সই বলেন হ্যাঁ সইর ভিতরে থাকে গরুর গাড়ির মধ্যে সই আছে এরকম তাই না উটের মধ্যে এরকম সইয়ের মতো ব্যবস্থা আছে এর মধ্যে তখন আমি ঢুকে পড়লাম আর সেটা এভাবে যে নিচে ফ্লোরের মতো দেওয়া আছে উপরে দিয়ে ফ্রেম দেওয়া আছে এভাবে তো আমি উঠে উঠার আগে চারজন সাবি চার কোনা ধরে ওখানে উঠায় উটের উপরে আমাকে উঠাই দেয় ওটার মধ্যে করে সাধারণ যেভাবে আমি উঠে সওয়ার হতাম এরকম আর হলাম না এভাবে খাওয়া দাঁদের ঢুকে ওনারা উঠেলেন এভাবে নামালেন এইভাবে আমি গেলাম তারপরে গজ যুদ্ধ যখন শেষ হয়ে গেল আসার পথে তো কয়েক দিনের রাস্তা ছিল এক রাত্র আমরা পুঁথি মধ্যে রাত্রি যাপন করলাম রাতের শেষ দিকে যখন উনি রওনা করে দিবেন তার আগে আমি চিন্তা করলাম যে আমি চট করে একটু কাজায় হাত ছড়িয়ে আসি প্রকৃতির ডাকে সারা দেওয়ার কাজে তিনি একটু বাইরে গেলেন তিনি মিস্টেক করেছেন একলাই গিয়েছেন কাউকে সাথে নেন আর একটু দূরে যেতে হয়েছে কারণ মানুষ তো সব এখানে কাজে হাজার চলে গিয়েছিলাম আসতে আসতে দেখি যে সবাই চলে গেছে ওই যে আমি যে হাওদাজে বসি এই হাওদাজটা উঠে উঠায় নিয়ে গেছে তো মানুষ আসে না না এই বেচার ট্যার পেল না তিনি ব্যাখ্যা করলেন যে তারা আর পায়নি এই কারণে যে আমার ওজন বেশি ছিল না আসলে আমি তখন স্টিল ইয়াং একটু সিমসাম বডি ছিল মানুষ থাকলে যে কোদুর ওজন এরপরে আমি যখন অনেক পরে আসলাম হাজার ছেড়ে কেন গিয়েছিলাম ও কাজে হাজার থেকে আগে সারছিলেন এখানে আইটি রয়ে গেছে সেরে যখন আসি দেখলেন যে ও আমার গলার হার কই হারটা হারিয়ে গেছে তখন হার খোঁজার জন্য দৌড়ে গেছেন যেখানে কাজে হাজার ঘটনা ঘটে গেছে যাবো কেমনি কি করব অনেকক্ষণ চিন্তা ভাবনা করবেন করলে শেষ পর্যন্ত তিনি চিন্তা করলাম যে আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় থাকি হাওয়া যেখানে ছিল পাশে ওখানে বসে থাকি তখনও রাত্র কিন্তু উনি অনেক সময় রাত্রেবেলা সফর করতেন রসলাম আর মনে করলাম যে তারা একসময়িম পাবেন তখন নিশ্চয়ই তিনি মানুষ পাঠাবেন আর আমি অন্য জায়গায় হাঁটি ওইদিকে হাঁটি কোন দিকে তারা গেছে আমি তো জানি না পরে তো আমার আর খুঁজে পাবে না কাজে যেখানে ছিলাম সেখানেই থাকি ওই রাত্রে যেখানে ওনারা কিছুক্ষণ নিয়েছিলেন সেই জায়গাতেই তিনি অপেক্ষা করলেন তো আমি বসে আছি কাপড় চাপড় দিয়ে বসতে হঠাৎ করে ঘুমিয়ে গেছি তার উপায় তারপরে আহ কিছুক্ষণ পরে দেখি যখন আমি একটা আওয়াজ পেলাম একজনের একজনে কি উচ্চারণ করতেছে আওয়াজ শুনে চোখ খুললাম চোখ খুললে দেখেছি আমার গায়ের চেহারা থেকে কাপড় পরে গেছিল সঙ্গে কাপড় দিয়ে আমি চেহারা ডাকলাম দেখি যে উনি এক সাহাবি আমি তাকে চিনি সাফানি রাজি আল্লাহ আনহু উনি মায়া বলেন যে তিনি আমাকে দেখে চিনে ফেলেছেন চেহারা একটু খোলা ছিল কারণ তিনি পর্দা নাজিল হওয়ার আগে আমাকে দেখেছেন কাজে আর চিনতে অসুবিধা হয়নি কিন্তু আমাকে একটি কথা জিজ্ঞাসা করল না আমি এর এই হালাত গণা কি হয়েছে আমার শুধু ইন্নারিল্লা পড়লেন পরে ওই সাহাবিকে আবার নবী করিম সাল্লা সাল্লাম যে কোন সফরে আসলে সবাই চলে গেলে একজনকে পেছনে রাখতেন যে এই এরিয়ার মধ্যে কোনো কিছু রয়ে গেল কিনা কোনো হারানো কিছু রয়ে গেল কিনা কেউ মিস করলো কিনা এগুলো জন্য ওনাকে পরে তিনি পাঠাতেন সেই কারণে তিনি এসেছেন তিনি ইন্দার ইন্ডা পড়ে যখন দেখলেন আমি নিজেকে বসে গেলাম কাপড় আবার চেহারা ঢেকে ফেললাম একটি কথাও জিজ্ঞাসা করলেন না তিনি শুধু মাত্র উঠটা নিয়ে আসেন এসে নিচু করে দিলেন আমি যেন বসি আমি বসলাম তিনি উনি টেনে নিয়ে গেলেন যেতে যেতে ওনারা ইতিমধ্যে অনেকদিন সফর করেছেন প্রায় জোহরের কাছাকাছি টাইম একটু দ্রুত গতিতে টেনে নিয়ে ওনারা তখন জোহরের জন্য রেস্ট নিয়েছেন জানি ব্রেক করেছেন রসুল্লাহাম তার বাহিনী নিয়ে ওইখানে ওই সময় গিয়ে আমরা পৌঁছলাম আর আমি যে পৌঁছেছি এখন তারা সুযোগ পায় কি না কোন ধরনের কিছু যাই আমি আর এটা খেয়াল করিনি মদিনা চলে আসলাম এসে মদিনা আসার সাথে সাথে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম সফরের কারণে আমার শরীরটা একটু টায়ার্ড হয়ে গেল আমি অসুস্থ হয়ে পড়লাম আমি ঘরেই আছি অসুস্থ অবস্থায় তো ইতিমধ্যে মাস পার হয়ে গেছে আমি কিছু জানি না যে আমার ব্যাপারে দুনিয়া ব্যাপী অপপতা ছড়িয়ে গেছে আমি কিছু জানি না এই ঘটনা তিনি পরে পড়েন কিন্তু আমি দেখি যে আমি শরীর খারাপ নবী করিম সাল আমার যেভাবে খোঁজ খবর নেওয়ার কথা যেভাবে আমার প্রতি সিম্পেথি জানানোর কথা সেগুলো নাই শুধু আমার ঘরে আসি দেখা করে বলে তারপরে চলে যান আমি বুঝতে পারি না যে কি হলো আমি কি করলাম কি মারাত্মক কিছু ঘটে গেল কিনা উনি আমার সঙ্গে এরকম কেন করছেন এরপরে আমি শরীর একটু ভালো হলো তারপরে আমি একদিন উম্মে মিস্তাহ নামে ওনারা এক আছেন তার কাছে একদিন রাত্রে ওনারা রাত্রের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতেন মা আশার দিল্লা বলেন আমরা রাতের বেলায় যাইতাম প্রকৃতির ডাকে সাড়া দিতে দিনের বেলা যাওয়া সম্ভব হতো না বড় কাজের জন্য ছোট কাজ ঘরের আশেপাশেই হতো কিন্তু বড় কাজ মহিলারা ইস্টু হয়ে গেছেন আরব দেশে ওনাদের দেশে বাড়িতে টয়লেটের ব্যবস্থা আরব দেশে ছিল না কারণ বিশাল মরুভূমি একটু দূরে গিয়ে প্রকৃতির ডাকে শুনেছি আমাদের দেশে এরকম কোনো সময় ছিল তারা বলে যে এক জায়গায় প্রত্যেক দিন পায়খানা করে ধারণা ছিল আর কি ওই মধ্যে। তো আমরা এইভাবে প্রকৃতি ডাকে সারা দিতে দূরে চলে যেতাম রাত্রে অনেক দূরে এটা আমাদের সিস্টেম ছিল না এটা পরবর্তী পর্যায়ে সিরিয়া অঞ্চল থেকে সামজাস থেকে মক্কামুদ্দিনে আমদানি হয় এই সিস্টেম পরে কার্যকরী হয় তো আমি একদিন গেলাম তার সঙ্গে নিয়ে চলো একটু আমি বাইরে যাব প্রকৃতির ডাকে সাড়া দিতে উনি গেলেন তারপরে ওখানে যখন গেলাম কাজ যখন পরে চলে আসতেছি তখন মিস্টাহের মা যে চাদর গায়ে দিয়ে গা আবৃত করেছেন বোরকার মত ওইটা উনার প্যাস লেগে পায়ের মেদে উনি পড়ে গেলেন উষ্ঠা খেয়ে পড়ে গিয়ে তারপরে তিনি একটা মন্তব্য করলেন কার ধ্বংস হোক উনার ছেলেকে বদ্রা করতেছেন ফাকুল তুলা হবি আমি বললাম কি বলতেছেন এটা আপনি খারাপ কথা আতু আজুলাম শাহিদা বদরাম মেসটা তো আপনার ছেলে দুই নম্বর সে বদর দুধের যোগ দিয়েছে বদর দুধের সাহাবিদার কাছে কত বেশি এমন একটা লোককে দিচ্ছেন খারাপ মন্তব্য করলেন আপনার ছেলেকে তো বলে তাসমাইমা কল আরে মেয়েটা ওনার ভাগনি সম্পর্কে হয় আশার দা যে তুমি শুনো নাই এই দুষ্ট লোকটা এই মেসটা আমার ছেলে কি কাজ করেছে তোমার ব্যাপারে ওম্ম কল কি বলছে বলল যে পুরো এফকের ঘটনা বললেন তুমি যে সাফান সাহাবি তোমাকে নিয়ে আসছিল তার সঙ্গে তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছম দিয়ে তো সারা বাজার হয়ে গেছে সারা রাষ্ট্র করে ফেলেছে এই ঘটনা তোমার চরিত্রে কত বড় কলঙ্ক লেপন করেছে তুমি জানো নাই হ্যাঁ সারাদিন আনবে আমি কখনো শুনিনি এই কথা শোনার পরে শরীর একটু ভালো হয়েছিল যা আরো গেলে হয়ে গেল খারাপ পরে যখন আমি ঘরে আসলাম এবং রসুল আমাকে দেখতে আমার ঘরে আসলেন সালাম দিয়ে বললেন কেমন আস শরীর কেমন এই এক কথা জিজ্ঞাসা করলেন তারপরে আমি ওনাকে বললাম আহ তা নিয় আপনি পারমিশন দেবেন আমি আমার একটু মা বাবার ঘরে যাই বেড়াতির দিবেন একটা পারমিশন তিনি বলেন যে মনে মনে যে আমি চাচ্ছিলাম কি খবর হয়েছে নবী করিম সাল সব আমাকে বলবেন না ওনা থেকে শুনতে আমার কষ্ট হয়ে যাবে কষ্ট হবে আমি মা বাবা থেকে সব শুনবো কি ঘটনা হয়েছে তো তিনি আমাকে পারমিশন দিলেন আমি ঘরে গেলাম আমার মা বাবার ঘরে মা কে জিজ্ঞেস করলাম ইয়া উম্মা তা হাদ্দাস মা বলো লোকেরা কি বলে আমার কথায় বলো আমাকে মা বুদ্ধিমান ছিলেন মেয়ের জন্য কি কষ্টের খবর কেমনি বলবেন একটু থামো তুমি কোন মহিলার যদি এমন কোন পুরুষের ঘরে থাকে স্বামী থাকে যে স্বামী অনেক সম্মানিত আর সেই স্বামী যদি একাধিক স্ত্রী থাকে কিন্তু একটা স্ত্রী তার মহব্বতের জায়গা বেশি দখল করে ফেলে তার কি দুঃশনের অভাব আছে মা এই কথা বলে মেয়েকে সান্তনা দিলেন এই যে কত কথা দুঃখেড হয়েও না এতটুকু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন বললেন সত্যি এইরকম কথাবার্তা লোকেরা আমার ব্যাপারে বলা বলি শুরু করে দিয়েছে অনেক জায়গায় কথা ছড়িয়ে গেছে তারপর আমার আব্বাও কি শুনছে মা ও রাসুল্লাহাম এরকম অন্যায় কথা শুনতে পেয়েছেন নাম ওরাসুল্লাহাম উনি তো শুনেছেন তখন তিনি বলেন হাই এই কথা শোনার পরে কনফার্ম যখন হয়ে গেলাম অস্তা বারতুতু আমার পানির নহর চলছে চোখ দিয়ে আমি আমার কান্না কোন থামাতে পারছি না আবু ঘরে ছিলেন তিনি পড়ছিলেন আরে ঘরে বসে কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে আসলেন বলে আমার মাকে মেয়ের কি হয়েছে এরকম করে কেন সে মা তখন বাবাকে বললেন বালাগা হাল্লাদি হাল্লাদি দু কিরামিন তার কথাবার্তা যেগুলো আলোচনা হয়েছে বাজারে সারা দুনিয়া মেয়ে তো এতদিন কাউ কেউ তাকে বলেনি শুনতে পেয়েছে মিস্টার মা সব বলে দিয়েছে সব শুনে ফেলেছে কি দিয়ে সন্তনা দিবেন শুধু এই দূর বললেন আবুক রাজন মেয়েকে আকালেখি আই বুনাই তু ইলা রাজা আল্লা বাই আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি মা তুমি কেন আল্লা নবীর ঘর থেকে চলে এসেছ তুমি যাও আল্লাহ নবীর ঘরে চলে যাও দুঃখ সামনে শুধু এই কথাই বলে দিবে আসছে এই কথা শোনার পরে মা এসা হয়ে পড়ে গিয়েছিলেন তারপরে ওনার খুব খারাপ হয়ে গেল এবং জ্বর আরো বেড়ে নেই সব পানি শেষ হয়ে গেছে একটু এক সেকেন্ড জন্য আমি ঘুমাতে পারিনি এক কেমন চলছে এখান এক মাস পার হয়ে গেছে বাজারে রোটে গেছে এক মাস গোপন কথা অন্যায় কথা ছড়াতে কতক্ষণ লাগে কানে কানে সারা দুনিয়া হয়ে গেছে এখন নবী করিম সালাম কি করবেন আয়সার বলেন ওনার পরিবারের সদস্য আর ওসামা জাইদ যে ওই ওনার ভিত্ত ছিলেন খাদেম ছিলেন একান্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্যের মতো মুক্ত করা গোলাম এই দুইজনকে বললেন পরামর্শ আমি কি করি যে এখন তো ওহিও নাজিল আল্লাহ আমাকে বলে দিচ্ছেন না ঘটনা কি আয়সা কি আসলে দোষী না নির্দোষ আমি লোকদেরকে কি বলবো সবাই তো বলা করছে আমার মান ইজত নবুগত দায়িত্ব পালন সবই তো এখন প্রশ্ন সাপেক্ষ হয়ে যাচ্ছে আমাকে তোমরা পরামর্শ দাও কি বিপদে পড়েছেন আমি কি তাকে তালাক দিয়ে ফেলবো দিয়ে দেবো কিনা তোমাদের সঙ্গে পরামর্শ করতে চাই লোকেরা বলবে যে এই একটা মহিলা নিয়ে ঘর করে আল্লাহ নবী তো উসামী জাহেদ কি বললেন তিনি সুন্দর করে বললেন আমি যদূর জানি আপনার বেবি কামতা আমি দেখেছি কাছে থেকে উনি একজন ভালো মানুষ ছাড়া এরকম অন্যায় কিছু কথা ওনার ব্যাপার আমি কল্পনাও করতে পারি না ইয়ার সুলাল আমি আদূর বিশ্বাস করি উনি এরকম কিছু অন্যায়ের সঙ্গে জড়িত হতে পারেন আলম ইল্লা খাই আপনার এই পরিবারের ব্যাপারে আপনার পরিবার আপনি তো চেন আপনিও জানেন ভালো সহ আমি এইরকম আনহু উনি একটু একতরফা বললেন না উনি একটু নিরপেক্ষ থাকতে চাইলেন কারণ একতরফা বললেন নবী করিমসালাম সন্দেহ করবেন সবাই খালি মানে আমাদের বাসাইতে চায় হক কথা কেউ বলেন না তো তিনি বললেন আল্লা সংকচিত করে দেন নিষেধাজ্ঞা দেন নাই আপনার খুশি তার মানে বললেন না যে ওনাকে রেখে দেন এরকম কিছু বলেন না ওনাকে তালাক দেন তাহ বললেন না মাস থেকে গেলেন ও ইনতাস আলীর বরং সাথে বুদ্ধিমানের কাজ করলেন যে ওনার খাদে মাঝে আছে সব সময় থাকতো তাকে জিজ্ঞেস করলে তো আপনি এখানে দিয়েছেন কিন্তু এক ওনার পক্ষে সাফাই করেন নাই আরকি পরে মা আয়সা আদুল্লাহ জন্য কষ্ট পাইছেন একটু পরের ঘটনা আর কি জালির আদুল্লাহ তালা যাইদের মতো কর নাই আরে উনি তো এত ভালো মানুষ এটা কর নাই আর কি একটু মাদামাজের বলেছেন একটু নিরপেক্ষ ভাবে দিয়েছেন এটার জন্য ডাকলেন বাড়িরা রাজি আল্লাহ আনাকে ডাকলেন নবীকার তুমি কি কখনো আয়সার চরিত্রে এমন কিছু দেখতে পেয়েছ তোমার কোন সন্দেহ হতে পারে জীবনে দেখিনি রাই টু আলহান চরিত্রের দোষ পাওয়া যা আমি কিছুই খুঁজে পাচ্ছি না শুধু একটা যদি বলতে হয় সেটা হলো কি জানেন এই মানুষ তো বয়সে একটু ছোট এখনো এত পরিপক্কতা হয়নি অনেক সময় তিনি রুটি বানানোর জন্য আটা বানাতেন খামির বানাতেন ডৌ বানাতেন বানিয়ে তো বানাতে বানাতে আবার ঘুম চলে আসতো তো ওখানে পাশে শুয়ে যেতেন তো কোনো সময় কোনো রে আয়সে মুরগি এসে খেয়ে ফেলতো কোনো রে আছে ছাগল এসে কেমন নিয়ে জড় দিত এর দূর দেখছি যে ওনার অবহেলা কিছু আছে এছাড়া আমি ওনার মধ্যে আর কোনো দোষ পাইনি এরপরে নবী করিম সালেন্লাহাম তো কিছু কিছু বললেন এ শোনো বাড়িরা তুমি কি ঠিক কথা বলছো রসুলাম ঠিক কিছু যদি তুমি জানো তার সম্পর্কে তুমি যদি যদি লুকাও কিন্তু যে আমি ওনাকে এমন ভাবে চিনি যেভাবে মায়ের এক্সপার্ট স্বর্ণকার চিনে হাতে নিলেই কোন সোনাটা খাঁটি কোন সোনা খাঁটি না আমি আশাকে চিনব না এই খবর পরের চলে গেল সাফোয়ান মহাত্তালের কাছে ওনার ব্যাপারেও উনি এখন এত খবর যখন শুনলেন ওনাকে নিয়ে আয়সারাজের আনাকে জড়িয়ে ঘটনা বানানো হয়েছে উনি এত কষ্ট পাইলেন উনি বললেন আরে জীবনে তো আমি কোন মহিলার কাছেও যাইনি এই সমস্ত চিন্তা করে। তারপরে নবী করিম সাল্লা কি করবেন তিনি একদিন সাহাবিদের জমায়েতে একটু বক্তব্য রাখলেন মিন বাইতি মা আলা ইল্লা মানিয়ে আদরুনি আমাকে নিস্তার দেবে ওই লোকগুলো থেকে যারা এগুলো অপপ্রচার করে আমার আমি তো যদুর জানি আমার পরিবারের মধ্যে এরকম না পাক জিনিস আমি কখনোই দেখিনি চিন্তা করিনি এবং হতে পারে ভাবতেও পারিনি এইভাবে এগুলা যারা অপপ্রচার করে বেড়াচ্ছে আমাকে কেউ কে এগুলা থেকে রেহাই দিতে পারবে এগুলো থামাতে পারবে কত অসহায় হয়ে গেলাম নবী করিম সাল্লা কথা বলেন কি বিপদে পড়ে গেছেন চিন্তা করে দেখছেন হপ প্রচার কত ক্ষতি করে মানুষকে বলা খা জাহিম তো আলহিল্লা খাইরা তারা যার সঙ্গে এই ঘটনা সাজিয়েছে এই লোকটা সাফান্তাল আমি তাকেও তো চিনি কত ভালো একটা মানুষ আমার এই সাহাবি তাকে ঘিরে এই নাটক তারা বানালো ও মা কানা খুল আল্লাহ আহলি ই কখনো সে আমার পরিবারের সঙ্গে কখনো আমার সামনে ছাড়া কোনদিন একা কারোর সঙ্গে কথা বলেছে আমি দেখিনিমসাল সঙ্গে কষ্ট দেখে সাহাবিদের এক লিডার ছিল আর তিনি বললেন তিনি আওস কবিলার সর্দার সাহাদেবনী মহাদ তিনি বললেন ইয়া যদি আমার আওস কবিলার কেউ হয় এই প্রচারের পিছনে মূল ব্যক্তি আপনি হুকুম করেন আমি তার কল্লা ফেলে দেব আমি কোনো করব না আমি খাবা আমার তেনা ফাফা আন্না আমরাকা আর যদি আমাদের কবিরা না হয়ে বড় কবিরা খাজরাজের হয় তারা যদি মারতে না চায় আমাকে বললেন ওইটার কল্লা আমি ফেলে দেব এই কথা শুনে এখন ওই কবিলের যে লিডার আছে উনি আরেক সাত উনি হলেন মানুষ ছিলেন কিন্তু আয়সার মধ্যে ওই আমার কবিরা কেউ পাওয়া গেলে তুমি তাকে কল্লা ফেলবা এটা তোমাকে আমি অ্যালাউ করবো না দুই দিনের ঝগড়া শুরু হয়ে গেল মুশকিল আর মুশকিল দেখা দিল ও সাহিদিনের কবিরার লোক তিনি বললেন কত করবো ধরা পড়ে তোমার কবিরা না কার কবিরা আমরা কেয়ার করি না মুনাফে কুন তুজা দিল মুনাফি কিন তুমি আরেক মুনাফি কিন পক্ষ থেকে তুমি ডিফেন্ড করতেছ শুরু হয়ে গেলো মোসাম্মের তবে দুই কবির খুব মারাত্মক অবস্থা হয়ে গেল নবী করিম সালাম তখন আর দুই কবিতা ঝগড়া শুরু করে দিয়েছে নবী করিম সাল্লা শাসমন্দার থামাল আস্তে আস্তে করে তাদেরকে আশ্বাস করলেন শাসম থামলো তারা তিনি কোন সমাধান এখানে হল না এরপরে এক দুই দিন গেছে তিনি বলেন ওই যে মা এসা ঘটনা শুনছেন তারপরে দুই দিন গেল বোধহয় বা পুরো দিন গেল আমি এই এক দিন চব্বিশ ঘন্টার মধ্যে এক ফোটা ঘুম যেতে পারিনি খাওয়া দাওয়া কিচ্ছু আমার ভালো লাগেনি আমার মা বাবা আমার কাছে দেখতে আসলো আমি দুই দিন দুই রাত করার কারণে আমার অবস্থা হয়ে গেছে তারা বুঝতে পারলো কান্না অনবরতার কলজা দুই টুকরা করে ফেলবে খুব কষ্ট পাচ্ছিলেন তারা দুইজন তারা আমার কাছে বসে আছেন আমার কান্না দেখছেন আমি আল্লা নবীর ঘরে আমি কাঁদছি তারাও কাঁদছেন এই সময় একজন আনসারি মহিলা আমাকে দেখতে পারমিশন চাইলেন তিনি তাকে পারমিশন দেওয়া হল তিনি আমার পাশে বসলেন সন্তান তিনি অবস্থায় নবী করিম সালাম আবার আমাদের ঘরে ঢুকলেন আমার ঘরে এইভাবে করে তিনি আর কখনো আসেন নাই আহ তিনি মোটামুটি এসে কাইফে তিকুম বলে চলে যান বসেন না কিন্তু এবার আসে একটু বসলেন আর মাস হয়ে গেছে না অতবার বললেন আমাকে লক্ষ্য করে ইয়া এসা বা ইয়া আয়সা ফাই নকালা আশা তুমি জানো তোমার বিষয়ে আমার কাছে কি বিষয় কি খবর এসেছে ফাইন কুন্তি বাড়িয়ে নির্দোষ থাকো আমার বিশ্বাস আছে আল্লাহ তোমার নির্দোষ প্রমাণ করে দেবেন আর তুমি যদি কোনো গুণার সঙ্গে লিপ্ত হয়ে গিয়ে থাক তাহলে আল্লাহর কাছে মাপ চাও তবা করো আল্লাহ হয়তো তোমার তবা কবুল করে ফেলবেন কেমন লাগে বলেন নবী করি ইম সালাম যখন কথা শেষ করলেন আমার চোখের পানি সদরে আসতে চাই কিন্তু চোখে কোনো পানি নেই আমি আমার বাবা আমি আমার বাবাকে বললাম আজেব রাসুল আল্লাহ সাল্লিমা কল আল্লাহ নবী কি বললেন ওনাকে কোন জবাব দেবেন না আমার চরিত্রে এত বড় লঙ্ক ছন্দেমনি করে বসলেন তিনি মা বলেন্লাহ অসহায় পিতা বললেন আমি কি বলবো আল্লাহ নবীকে আমি জানি না আমার কোনো ভাষা নাই কি বল কি বলতে পারি মা আপনি বলবেন না কিছু আল্লাহ নবীকে জবাব দেবেন না মাও ও একই কথা বললো কি বলবো আল্লাহ নবীকে তখন তিনি বলেন যে আমি তো বয়স বেশি হয় নাই মায়ব্য রাখলাম বললাম আমি আল্লাহর কসম জানতে পেরেছি এই কথা আপনারা সবাই শুনেছেন হাত ইনফুসিকতা আপনাদের মনের ভিতরে ঢুকেছে আপনারা অনেকে এটা বিশ্বাস করেছেন ইন কুল তুল ইন নি আমি যদি এখন বলি আমি নির্দোষ আমি কোন অপরাধ করিনি অল্লাহা আলম আু বাড়ি আল্লাহ ভালো করে জানেন যে আমি নির্দোষ আমি কোন অপরাধ করিনি লুসারদের আমি দাবি করলে আপনারা কেউ বিশ্বাস করবেন না এখন আমাকে আমি বুঝতে পেরেছি অল্লাহা আলম আু বাড়ি সার দেখ করিনি আর যদি আমি বলি যে হ্যাঁ আমি একটু গুণা করে ফেলেছি আল্লাহ ভালো জান আমি নাই। এই কথা বললে বোধহয় আপনারা বিশ্বাস করবেন আর আমি বিশ্বাস করবেন না কি এক্সাম্পল দেবাস ইসমা ইয়াকুব যে ইয়াকুব আল্লাহ সাল্লামের নামটা মনে আসছে না খুব খুঁজতেছিলাম সেটাও ভুলে গেছি ইহ আবিসুফ বলছি ইউসুফ বাবা ইসুফার বাবার নাম কি কাজে ইয়া কবি না মুখে দিয়ে আসেনা ভুলে গেছি দুশ্চিন্তার কারণে যদির পারি সুন্দর ভাবে সফর করবো শুধু এই দুঃখ পরিস্থিতিতে আর তোমরা যা আমার ব্যাপারে উল্টাপাল্টা বলা বলি করছো আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন এই কথা বলে নবী করিম সাল থেকে চেহারা ঘুরাই আমি অন্যদিকে বিছনায় কাঠিয়ে শুয়ে থাকলাম আমার বিছনা শুয়ে আছি আমি জানি যে আমি নির্দোষ আমার এটা কনফার্ম ছিল যে আমার আল্লাহ আমার নির্দোষ একদিন প্রমাণ করবেন তবে আমি আশা করিনি যে আমার সানি আল্লাহ কোন এই আমার সান নিয়ে কোরআনে আয়াত নাজরি করবেন তা আমি আশা করিনি এই দূরে আশা করেছি যে হয়তো স্বপ্নে কোনোভাবে জেবরুল্লাহ সাল্লাম এসে আল্লাহ নবীকে বলে দিবেন যে আয়সা নির্দোষ আপনি চিন্তা করবেন না কিন্তু দেখি যে কি বড় ঘটনা ঘটে গেল একটু পরেই দেখি যে নবী করিম সাল্লি সাল্লাম খুব চেহারা অন্য রকম হয়ে গেছে চেহারা দিয়ে ঘাম পড়তেছে টপ টপ করে মুক্তার মতো ঘাম ঝরছে কারণ এই মুহূর্তে ওনার অহিনাদিল হয়ে যাচ্ছে এবং শীতের দিন এসেছিল সেদিন শীতের দিনও চেহারা থেকে টপ টপ করে ঘাম পড়ছে ওহিন আদিল হয়ে গেল তা আমি দেখলাম ওনার দিকে আমি আমি কেয়ার করি নাই কি নাজির হলো এটা নাজির সেটা নাজির আমি কোন কেয়ারি করি না আমি জানি আমি আল্লাহর কাছে মুক্ত নির্দোষ তার আল্লাহ তালা আমাকে জুলুম করবেন এই জুলুম থেকে নিশ্চয়ই আল্লাহ আমাকে উদ্ধার করবেন হ্যাঁ এই সময় দেখি যখন ওই নাজির হচ্ছে আমার পিতা মাতার চেহারা দিকে তাকাইলাম তাদের দেখি যে কষ্টের দান বের হয়ে যাবে আল্লাহ কারণ তাদের সন্দেহ হলো যদি আমি কোন দোষ করে থাকি ওই নাজির হলে প্রমাণ হয়ে যাবে সারা দুনিয়া আব্র চেহারার মধ্যে কি পড়বে দেখতে পেলাম আর ওহিন হয়ে গেল আল্লাহ তাল্লা তোমাকে মুক্ত করে দিয়েছেন তোমার নির্দোষ আল্লাহ নাজিল করে দিয়েছেন আমার মা বললেন আল্লাহ নবীর আমি আল্লাহর আমি ওনার কাছে যাবো না এখন ওনার কোন সুক্রিয়া জানাবো না ওলা ইমত আল্লাহ তালা শুক্রিয়া জানাবো যিনি আমাকে নির্দোষ ঘোষণা করে আকাশ থেকে অহিনাজ করেছেন আল্লাহ আয়ো করে দিলেন কি নবী করিম সালাম একটি গ্রুপ একটি দল এই অন্যায় কাজ করেছে যাদের জন্য এই যাদের বিরুদ্ধে এটা করেছে এটা তোমাদের জন্য খারাপ মনে করো না তোমাদের কোন বড় ক্ষতি তারা করতে পারেনি যে মাজ হয়ে যায় সে আল্লাহর কাছে হয় না দূরে যায় আল্লাহ অনেক কাছে হয়ে গেছে মা আয়সার জন্য সান্ত্বনা দিলেন আল্লাহ লিকুডিমি মিনাল হুম এই যারা যারা অপকর্মের অপপ্রচার করেছে তাদের জন্য তাদের যে গুণা কামাই করেছে সেটা ভোগ করতে হবে তোমাদের মধ্যে যে এই বড় কাজে লিপ দিয়েছে তার জন্য অনেক বড় কঠিন শাস্তি রয়েছে আর মুফাজ বলেছেন তার নাম কি আব্দুল উবাই ইমিন বড় মুনাফেক হয়ে গিয়েছিল তাদেরকেও আল্লাহ তালা এবং তারা মিথ্যা প্রচার লিড করেছে তাদের শাস্তি হয়েছে কি শাস্তির কথা আগামী সপ্তাহে আমরা শুনতে ইনশালাবিলাম